য়েক তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন মুম্বাই ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা তার আরো একটা পরিচয় হলো তিনি পবিত্র কোরআন সহ বিভিন্ন ধর্মের পবিত্র গ্রন্থগুলির উপর একজন চলমান কম্পিউটার তিনি যেভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেন আপনি ভাবতে পারেন কত মেগাওয়াইট হবে তার ব্রেনের ক্ষমতা এমনকি আমার কম্পিউটারের চেয়েও ওনার ব্রেনের কম্পিউটার আরো অনেক দ্রুত কাজ করে আলহামদুলিল্লাহ আল্লা সুবাহ পৃথিবীতে কোন কোনো মানুষ পাঠান বিশেষ কিছু ক্ষমতা দিয়ে আর ডাক নায়েক সেই ভাগ্যবানদের একজন এখন আপনাদের সামনে আসছেন জাকির আব্দুল করিম না আলহামদুলিল্লাহ রহমান রহিম জানাচ্ছি ইসলামের রীতি অনুযায়ী আল্লাহর শান্তি দয়া ও অনুগ্রহ আপনাদের সবার উপরে বর্ষিত হোক আজ সন্ধ্যায় এই আলোচনা অনুষ্ঠানের বিষয় হল একটি প্রশ্নের উত্তর কেন পশ্চিমারা গ্রহণ করছে ইসলাম আর যদি এর উত্তরটা দেয়া হয় মাত্র একটি সেন্টেন্সে উত্তরটা হবে পশ্চিমারা ইসলাম ধর্ম গ্রহণ করছে কারণ ইসলামেই সমাধান আছে পশ্চিমাদের সমস্যাগুলির পশ্চিমের পৃথিবী বিশেষ করে তাদের সমাজ মনোযোগ দেয় শারীরিক শান্তি আর সুখের দিকে তাদের মনোযোগ শারীরিক শান্তি আর সুখের দিকে পৃথিবীতে বহু ধর্ম আছে আর অনেক ধর্মই শুধু মনোযোগ দেয় আত্মার উন্নতির দিকে আত্মিক উন্নতি তবে আলহামদুলিল্লাহ ইসলাম ধর্ম হলো সেই ধর্ম যে ধর্মে দুটোই আছে ইসলাম ধর্ম শারীরিক সুখ শান্তির পাশাপাশি আমাদের আত্মার উন্নতির দিকেও মনোযোগ দেয় দুটোই গুরুত্বপূর্ণ শারীরিক সুখ শান্তি আর আমাদের আত্মার উন্নতি ইসলাম শব্দটা এসেছে সালাম থেকে যার অর্থ শান্তি যার আরও একটি অর্থ হলো নিজের ইচ্ছাকে আল্লাহ সবাই তালার কাছে সমর্পণ করে দেওয়া এক কথায় ইসলাম অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহ সুবাহ তালার কাছে সমর্পণ করে দিয়ে শান্তি অর্জন করা পবিত্র কোরআন হল শেষ আসমানি কিতাব আল্লাহ সুবানুতালার আর নাজিল হয়েছিল সর্বশেষ নবী মুহম্মদ সাল্লাহ সাল্লামের উপর পবিত্র কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বাস্তবমুখী গ্রন্থ কোরআন মানবতার পক্ষে একটি ঘোষণা কোরআন দয়া ও জ্ঞানের একটি ফোয়ারা অমনোযোগীদের প্রতি একটি সতর্ক বাণী বিপদগামীদের পথপ্রদর্শক সন্দেহবাদীদের জন্য নিশ্চয়তা নিপীড়িতের শান্ত্বনার বাণী আর হতাশাগ্রস্তদের আশার আলো আসুন এবার আলোচনা করি যে কেন পশ্চিমারা ইসলাম ধর্ম গ্রহণ করছে একটা গুরুত্বপূর্ণ কারণ হলো পশ্চিমের মানুষেরা মুক্তমনের অধিকারী তাদের মন আবদ্ধ না তারা মুক্ত মনা আর তারা রক্ষণশীলও নয় পৃথিবীর অনেক দেশে যেমনটা আছে আর এই কারণেই মানুষ আমাকে প্রশ্ন করে যে আল্লাহর রহমতে আমি ভ্রমণ করেছি পৃথিবীর অনেক দেশে আমার এসব বক্তৃতা লোকজনের প্রতিক্রিয়া কি আমি তাদের বলি যে আমাদের কাজ হল বাণী পৌঁছে দেয়া আল্লাহ সুবাহ তালার তিনি হেদায়ত করবেন আল্লাতালা পবিত্র কোরআনের সুরা গাছিয়ার একুশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে না ফজাক্কির অতএব তুমি উপদেশ দাও তুমি তো হচ্ছে একজন উপদেশ দাতা। তারপরও বলি যে পশ্চিমা সমাজ এবং প্রাচ্যের সমাজের মধ্যে অনেক পার্থক্য আছে আর মনে করুন যদি এমন হয় যে একজন অমুসলিম প্রাচ্যের পৃথিবীর বিশেষ করে আমি যেখান থেকে এসেছি অর্থাৎ ইন্ডিয়া যদি একজন ইন্ডিয়ান অমুসলিম ইসলাম গ্রহণ করে এটা পশ্চিমা পৃথিবীতে পঞ্চাশ জন অমুসলিমের ইসলাম গ্রহণের সমান হবে তার মানে না যে একজন ইন্ডিয়ান অনেক উপরে একজন পশ্চিমার চেয়ে গুণ উপরে এরকম না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো প্রাচ্যের সমাজ বিশেষ করে ইন্ডিয়ান সমাজ হল রক্ষণশীল সংকীর্ণ মনের एक मानूष इसलम शिक्षा के पचंद कर लेलम ग्रहण करा तार पक्षे खुबी कठिन कारण तर अनेक समस्या रही है जदिव से इस इसलम पचंद के भय पाए समाज ताके बट करते अर्थनैतिक समस्या होते पारे, तार जीवन विपन्न होते से सामाजिक भाव समस्या पड़ते तीय इसलम पचंद इंडिया তার পক্ষে খুবই কঠিন ইসলাম গ্রহণ করা কারণ তার সমাজ রক্ষণশীল এবং লোকজনগুলো সংকীর্ণ মনের যদি পশ্চিমের সাথে তুলনা করি কিন্তু কোনো অজুহাত হতে পারে না এটা ইন্ডিয়ান অ জন্য ইসলাম গ্রহণ না করার এর জন্য তারাই দায়ী থাকবে যদি পশ্চিমাদের সাথে তুলনা করি আমি এই সম্পর্কে আগেও বলেছি আলহামদুলিল্লাহ যে মধ্যপ্রাচ্যে এবং অন্যান্য দেশেও পশ্চিমারা আমার বক্তৃতা শুনেছেন আর কয়েকটা লেকচারের পর অনেক সময় একটা লেকচারের পর আলহামদুলিল্লাহ তারা ইসলামকে এতই পছন্দ করেছে যে তখনই ইসলাম গ্রহণ করেছে তবে বোম্বে কিন্তু এমনটা হয়নি সেখানে লেকচার দেওয়ার পরও বছরের পর বছর অবশেষে এর কারণ কিন্তু দায়ী সে নিজে না যে ইসলাম গ্রহণ করে এর কারণ আল্লাহ স্বান তালা তাকে হেদায়ত করেন তাকে শাহস দেন তাহলে প্রথম কারণ হিসাবে আমি বলব পশ্চিমারা অনেক বেশি মুক্ত কারণ একই ফ্যামিলিতে বাবা হতে পারেন খ্রিস্টান এবং তিনি কিছুই মনে করবেন না যদি তার সন্তানেরা ইসলাম গ্রহণ করে তারা একসাথেই বসবাস করবেন কিন্তু এমনটা হতে পারে না ইন্ডিয়াতে এমনটা আপনি খুঁজেই পাবেন না যে বাবা এক ধর্ম পালন করেন আর সন্তানেরা আরেক ধর্ম পালন করেন এমন কোন পরিবার খুঁজে পাবেন না এই জন্য বলছি যে পশ্চিমারা অনেক মুক্তমনের আর তারা রক্ষণশীল নয় বিশেষত ধর্মীয় কোনো ব্যাপারে আরেকটা ইম্পর্ট্যান্ট কারণ হল পশ্চিমারা বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক উন্নত পশ্চিমারা আলহামদুলিল্লাহ বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক উন্নত আর অ্যালবার্ট আইনস্টাইনের মতে তিনি বলেছেন যে ধর্ম ছাড়া বিজ্ঞান হল পঙ্গু এবং বিজ্ঞান ছাড়া ধর্ম হল অন্ধ আর পশ্চিমারা মনে করে বিজ্ঞান হল মানদণ্ড কোনো কিছুকে বিচার করার সবচেয়ে বড় মানদণ্ড বিজ্ঞান আর আলহামদুলিল্লাহ কোরআানে অনেক জায়গায় বিজ্ঞানের কথা বলেছে যদিও কোরআন সায়েন্সের কোনো গ্রন্থ না এস এটা হচ্ছে সাইন্স মানে চিহ্ন এস আই জি এন এস আর ছয় হাজারেরও বেশি সাইন বা আয়াত রয়েছে পবিত্র কোরআনে যার মধ্যে হাজারেরও বেশি আয়াতে বলা হয়েছে বিজ্ঞানের কথা যারা আমার লেকচার শুনেছেন যার বিষয় ছিল কোরআন ও আধুনিক বিজ্ঞান মানানসই নাকি বেমানান অথবা কোরআন ও আধুনিক বিজ্ঞানের বিরোধ ও নিষ্পত্তি যেখানে প্রমাণ করেছিলাম আলহামদুলিল্লাহ যে কোরআন বিজ্ঞানের চেয়ে অনেক এগিয়ে তাহলে পশ্চিমাদের মানদণ্ড ব্যবহার করে আমরা প্রমাণ করতে পারি যে আমাদের মানদণ্ড কোরআন বিজ্ঞানের চেয়ে অনেক বেশি এগিয়ে তারা আজ যা বলছে সেটাই কোরআন বলেছে চোদ্দোশো বছর আগে তারা বিজ্ঞান ও প্রযুক্তিতে এখন অনেক উন্নত আর যদি আমরা তাদের সাথে কথা বলি হিক মানিয়ে আলহামদুলিল্লাহ তারা বুঝবে যে কোরআন বিজ্ঞানের চেয়ে অনেক বেশি এগিয়ে আর তাদের মধ্যে অনেকেই ইসলাম গ্রহণ করবে তৃতীয়ত আলহামদুলিল্লাহ পশ্চিমারা যুক্তি দিয়ে বুঝতে চায় তারা বিনা বাক্যে কোনো কিছু মানতে চায় না তারা যুক্তি দিয়ে বুঝবে তদন্ত করবে তারপরই কোনো কিছু মেনে নেবে তারা হচ্ছে এমন একটা জাতি যারা কুসংস্কারে বিশ্বাস করে না বেশিরভাগই তাদের ভেতরে কোনো অন্ধবিশ্বাসও নেই আর ঠিক এই কথাই বলছে পবিত্র কোরআানে পবিত্র কোরআন দেওয়ার ব্যাপারে বলছে সুরা নেহালের একশো পঁচিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে কোরআন সব সময় যুক্তির পক্ষে কথা বলে কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে সুরা বাকার দুইশো বিয়াল্লিশ নম্বর আয়তে উল্লেখ আছে যাতে তোমরা বুঝতে পারো কোরআন চায় মানুষ যেন কোরআন বুঝতে পারে তারপর মেনে নেয় পবিত্র কোরআানে সুরাই ইব্রাহিমের বা নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইহা মানুষের জন্য একটা বার্তা যাহাতে ইহা দ্বারা উহারা সতর্ক হয় এবং জানিতে পারে যে তিনি একমাত্র ইলা এবং যাহাতে বোধশক্তি সম্পন্ন উপদেশ গ্রহণ করে কোরআন বলছে তারা বুঝে শুনেই বিশ্বাস করুক और आलहदुल्ल पश्चिम अनेक लोक बुझे शुने कबकिछते ही प्रश्न कर प्रमाण ना पाव पर्त तानबे ना ये कारण जी आनी कुरान पढ़ें कुरान मध्य प्रश्न एवं उत्तर आ तेई जो कुरान पढ़ें से आलू तीन सौ बत््रीस बार तश्न ए कुरने তিনশো বার বলা হয়েছে কুল বলো কোরআনে এরকম প্রশ্ন উত্তর আছে পশ্চিমারা মদ আর জুয়া নিয়ে প্রশ্ন করে কোরআন তার উত্তর দিচ্ছে তারা নতুন চাঁদ নিয়ে প্রশ্ন করে আর কোরআন বলছে কুল শুরু হয়ে যায় কোরআন বুদ্ধিমান মানুষদেরকে সন্তুষ্ট করে আজকের দিনে পুরো পৃথিবী বিশেষ করে পশ্চিমা বিশ্বের লোকেরা তারা খুবই ব্যস্ত থাকে সব সময় নতুন ফিলোসফি আর নতুন জিনিস আসছে जबकि परीक्षा करार समय हाथों ने निकटे मनो इसमें कार्यक्रम क्यों करते हसन जमीन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 फात कर ইসলামের উপরে বিনসিদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ হুসেন হারুন হোসেনের উপস্থাপনায় इनन गुणावल देखुम माना दुनिया अनुष्ठान पिसाए পশ্চিমা বিশ্ব এবং পুরো পৃথিবী এখন খুব ব্যস্ত এখন যদি আপনি নতুন কোন থিওরি নিয়ে আসেন বা নতুন হাইপোথিস অথবা নতুন কোনো ফিলসফি প্রথমেই তারা চেষ্টা করবে যে কোন উপায়ে আপনার থিওরিকে ভুল প্রমাণ করা যায় কিনা অথবা কোন উপায়ে আপনার ফিলোসফিকে ভুল প্রমাণ করা যায় কিনা এটাকে বলা হয় ফলসিফিকেশন টেস্ট পশ্চিমারা ফলসিফিকেশন টেস্টে বিশ্বাস করে আপনি একটা থিওরি আনলেন এবং সেটা আমাদের দিয়ে পরীক্ষা করাতে চান প্রথমে দেখাবেন কীভাবে আপনার থিওরিকে ভুল প্রমাণ করা যায় প্রথমে আমরা আপনার থিওরিকে ভুল প্রমাণ করার চেষ্টা করব তারপর পরীক্ষা করব। প্রত্যেক দিন মানুষ হাজার হাজার থিওরি আনছে সব কিছু পরীক্ষা করার সময় আমাদের কোথায় এত যদি কোনোভাবে আপনার থিওরিকে ভুল প্রমাণ করা যায় তাহলে সেটাকে আমরা ভুল বলবো আর যদি প্রমাণ করতে না পারি তাহলে মেনে নেব এ কারণে অ্যালবার্ট আইনস্টাইন থিওরি অব রিলেটিভিটি আবিষ্কার করে তিনটি উপায় বলেছিলেন যে আমার থিওরি ভুল প্রমাণ করতে হলে এই তিনটা কাজ করতে হবে ভুল প্রমাণ করতে পারলে মানতে হবে না তাই ছ বছর ধরে তারা পরীক্ষা করলো এবং মেনে নিল আর স্বাভাবিকভাবেই তিনি নোবেল পেলেন কোরআন একমাত্র ধর্মগ্রন্থ আর ইসলাম একমাত্র ধর্ম যেখানে আছে ফলসিফিকেশান টেস্ট আর আমি অনেক ফলসিফিকেশন টেস্টের কথা বলেছি তার মধ্যে গুরুত্ব দেবে না কেন তারা কোরআন গুরুত্ব সহকারে বিবেচনা করবে না কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কাছ থেকে আসত जस्य थकतो परस्पर बिधी अनेक तुरान के भूल प्रमाण करते चाहे शुद्ध एक असामजस्य खुजे बेर करल्ला परस्पर बिोधी बैर कर खुबी सोजा कुरान मात्र एक भूल खुजे बेर कर भूल प्रमाणित हो खूब सोजा शुद्ध कुरान पढ़ें आपनर कैकटा दिन समय लागबा भूल बेर करें मेनेब कुरान भूल कुरेशन टेस्ट आ বিভিন্ন সময়ে করোনায় ফলসিফিকেশান টেস্ট করা হয়েছে তবে আজকের দিনে এই টেস্টটা আরও যথার্থ আগেও এই টেস্ট করা যেত তবে এখন আরও ভালোভাবে করা যায় কারণ এটা বিজ্ঞান ও প্রযুক্তির যুগ আগের সময় ছিল সাহিত্য কবিতার যুগ ইত্যাদি সে সময় অন্যরকম ফলসিফিকেশান টেস্ট ছিল আজকের দিনেও করা যায় তবে এই টেস্টটা পশ্চিমাদের সন্তুষ্ট করতে পারবে পশ্চিমারা চেষ্টা করেনি তা কিন্তু নয় ইসলামের অনেক সমালোচনা করেছে কয়েকশো অভিযোগ এসেছে বৈজ্ঞানিক ভুলের অভিযোগ কিন্তু এর সবগুলোই আসলে মিথ্যে অভিযোগ ছাড়া আর কিছুই নয় কারণ আপনি যদি বিজ্ঞান সম্পর্কে জানেন ফ্রান্সিস বেকন বলেছিলেন বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে আপনি হবেন একজন নাস্তিক কিন্তু বিজ্ঞান সম্পর্কে অনেক জানলে হবেন ঈশ্বরে বিশ্বাসী এই কারণে আজকে পশ্চিমা বিশ্ব সৃষ্টিকর্তার প্রচলিত ধারণার বিরোধিতা করছে ला लाह इला पश्चिम समस्या समाधान आज इमे हाथ सबगुलसार समाधान व्याख्या कर समय नहीं कैकटा समस्या कथा बोल और तरह समाधान आलोचना करबीम जश्चिमा विश्व बस्तुबा भीतर डूबे এটা একটা বস্তুবাদী পৃথিবী যেখানে শারীরিক সুখ শান্তির দিকে এত বেশি নজর দেয়া হয় যে তারা বস্তুবাদের ভিতর ডুবে থাকে আর কোরণানে আছে এর সমাধান পবিত্র কোরণে সুরত চৌত্রিশ ও ৩৫ নম্বর আয়াতে বলা হয়েছে সেখানে আছে যে তোমার সম্পদ ব্যয় করো আল্লাহ আল্লা সোহানতালার পথে এবং সেই সব মানুষকে সতর্ক করে দাও যারা সোনা সোনারূপা পুঞ্জীভূত করে এবং আল্লাহর পথে ব্যয় করে না তাদের কাছে সোনারূপা আছে কিন্তু আল্লাহর পথে ব্যয় করে না তাদের জন্য কঠিন শাস্তির কথা জানিয়ে দাও যে তাদের সম্পদ থেকে আগুন বের হবে এটা গরম হবে দুজোখের আগুনে আর কেয়ামতার দিন সেই গরম পয়সার ছাপ থাকবে তাদের কপালে পেছনে এবং পিঠে এবং কোরআন বলছে এই জীবন পরকালের জন্য একটি পরীক্ষা মুলকের দুই নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ সোয়ানতালা তোমাদেরকে পরীক্ষা করছেন যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম এছাড়া পবিত্র কোরআনেস্বর আল ইমরানের একশো পঁচাশি আয়াতে বলা হয়েছে যে কুল্লু নাফসিন জায়কাতুল মহৎ প্রত্যেক জীবকে মৃত্যুর সাথ গ্রহণ করিতে হবে। চূড়ান্ত পুরস্কার দেয়া হবে শেষ বিচারের দিন আর যদি কেউ বাগানে প্রবেশ করে অর্থাৎ জান্নাতে এবং দুজখের আগুন থেকে বাঁচতে পারে সেই ব্যক্তি জীবনের উদ্দেশ্য পূরণে সক্ষম হবে ইহকালের এই জীবন হচ্ছে এক ধরনের প্রলোভন কোরআন বলছে এই জীবনে মানুষ যে বস্তুবাদের পেছনে ছুটে বেড়াচ্ছে এই জীবন আসলে এক ধরনের প্রলোভন কিন্তু যে লোক দোজখের আগুন থেকে বাঁচতে পারে এবং জান্নাতে প্রবেশ করে সে জীবনের লক্ষ্য পূরণ করতে পেরেছে মানুষ অনেক টাকা পয়সা খরচ করে আর কোরআন ও সম্পর্কে বলছে পবিত্র কোরআনে সুরা ইসরার ২৬ ও ২৭ নম্বর আয়তে উল্লেখ আছে যে আত্মীয় স্বজনকে দেবে তাহার প্রাপ্য এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও এবং কিছুতেই অপব্যয় করিও না যাহারা অপব্যয় করে তাহারা শয়তানের ভাই এবং শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ আর আজকের দিনে পুরো পৃথিবীতে পশ্চিমা বিশ্বসহ কারো সম্পদ থাকলে र्जन करते चाय अपनी निजे सम्पत्ति दिए अन्पत्ति ग्रास करबें बांग बला घुष पवित्रकुरश अष्टी नंबर आयाते उल्लेख आज तुम्हार सम्पद व्यय करो ना विलिसार पेने एवं तुम्हार सम्पद दिए कोकम प्रलोभन देखियो ना विचारक दे তুমি অন্যের সম্পদ গ্রাস করতে পারো যার অর্থ আপনার সম্পদ দিয়ে ঘুষ দেবেন না বিচারকদের প্রলোভন দেবেন না যেটা দিয়ে আপনি অন্যের সম্পদ গ্রাস করতে পারেন ঘুষ সম্পূর্ণ নিষিদ্ধ ইসলামে পবিত্র কোরআনে সুরা হুজুরাতের এগারো এবং বারো নম্বর আয়াতে উল্লেখ আছে যে একদল মানুষ আরেক দলের দিকে তাকে উপহাস করে হেসো না কারণ তোমরা জানো না তাদের মধ্যে কোন দল ভালো এক দল মহিলা আরেক দলের দিকে উপহাস করে হেসো না কারণ তোমরা জানো না তাদের মধ্যে কোন দল ভালো একজন আরেকজনকে অবজ্ঞা করো একজন আরেকজনের প্রতি ব্যঙ্গ করো সন্দেহ করো কারণ অনেক ক্ষেত্রে সন্দেহ করা পাপ কারো ওপর নজরদারি করো পেছন থেকে কাউকে আঘাত করো একজন আরেকজনকে অবজ্ঞা করো এবং পেছন থেকে কুৎসা রটিও না পেছন থেকে কাউকে আঘাত করো তুমি কি মাংস খেতে প্রস্তুত তোমার মৃত ভাইয়ের কোরআন বলছে যদি আপনি কাউকে পেছন থেকে আঘাত করেন আক্রমণ করেন এটা যেন আপনি আপনার মৃত ভাইয়ের মাংস খাচ্ছেন আর মৃত কারো মাংস খাওয়া কোরআনে সম্পূর্ণ হারাম কারো সম্পর্কে বদনাম করা কোনো প্রমাণ ছাড়া কুৎসা রটানো কোনো প্রমাণ ছাড়া ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ কারো পেছন থেকে কুৎসার অটানো উপযুক্ত প্রমাণ ছাড়া আরও বড় অন্যায় মৃত কিছুর মাংস খাওয়া অন্যায় আর মৃত ভাইয়ের মাংস খাওয়া नरमांस भाजी मानुष्ठ माँस खाएक ता मृत भाइर माँस खाए, खाए पेचन का आघात करा मृत भाइय खा समान कुरान बता घृणा कर मत प्रकाश स्वाधीनतार नाम आघात और कूच्छाटान पश्चिमा विश्व सब जगह ये पा मानुष एके अन्न को अपमान करूच्छाटा और बता मत प्रकाशीनता পবিত্র কুরাণে সুরাহুমাজার এক নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে ওয়াইলুল লুমাসা দুর্ভোগ তাদের যারা পেছন থেকে এবং সম্মুখে লোকে নিন্দা করে আজকের দিনে যে সমস্যার মুখোমুখি আর সমস্যার কারণে অন্যান্য সমস্যাও তৈরি হচ্ছে সেটা হলো রিবা অর্থাৎ সুদ আজকের দিনে পশ্চিমের একটি সমস্যা হলো রিবা বা সুদ আর আমরা দেখতে পাই যে তারা এই অসুখটাকে পৃথিবীর অন্যান্য জায়গায় ছড়িয়ে দিয়েছে এর শুরু হয়েছিল ইংল্যান্ডে ইংল্যান্ডের রাজার মাধ্যমে তিনি বলেছিলেন যে আমাকে টাকা দাও সে টাকা আমার কাছে থাকে আর আমি সুদ দেবো নির্দিষ্ট একটা সুদ এভাবেই আধুনিক ব্যাঙ্কিং ব্যবস্থা শুরু হয় আর তারা এই অসুখটাকে এখন পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে কোরআন এই রিবাস সম্পর্কে বলেছে রিবাস শব্দটা কোরআনে উল্লেখ আছে সব মিলিয়ে আট বার এর উল্লেখ সুরা আল ইমরানের আয়াত আয়ত উল্লেখ আছে আরো উল্লেখ আছে সুরার রুমের নম্বর আয়াতে। তিনবার উনচল্লিশ পঁচাত্তর নম্বর আয়াতে উল্লেখ আছে আরো উল্লেখ আছে সুরা বাকার দুইশো নম্বর আয়াতে এবং সুরা বাকার দুইশো আটাত্তর নম্বর আয়াতে রিবা শব্দটার উল্লেখ কোরআনে আছে সব মিলিয়ে আট বার আর কেন এটা হারাম সেটা আমার লেকচারে বলেছিলাম কোরআনের নিয়ম অনুযায়ী সুদবিহীন অর্থনীতি এই শিরোনামে লোকে জানতে চায় কেন ইসলামের রিবা হারাম আর রিবা ও সুদ একই জিনিস চাপিয়ে দেয়া লোকে বলে যে না রিবা আর সুদ এক না এটার অর্থ তেজারতি আমি বিস্তারিতভাবে বলেছি আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পাবেন কোরআনের নিয়ম অনুযায়ী সুদবিহীন অর্থনীতি নামে আমাদের হাতে এত সময় নেই অর্থনীতির খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলার মতো তবে আমি শুধু করানের দুটো আয়াতের অনুবাদ আপনাদের বলব সুরা বাকার দুইশো আটাত্তর ও দুইশো নম্বর নাম্বার বলা হয়েছে যে হে মুমিন গন সুদের যাহা বকেয়া আছে তাহা ছাড়িয়ে দাও যদি তোমরা মুমিন হও আর যদি সুদের বকেয়া না ছাড়ো তবে আল্লাহ ও তার রাসুলের সহিত যুদ্ধের জন্য প্রস্তুত হও অর্থাৎ কেউ যদি সুদ নেয় বা দেয় আল্লাহ ও রাসুল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন পবিত্রকুরনে অনেক রকম গুনার কথা বলা হয়েছে যেগুলো হল বড় গুণা গুণায় কবিরা তবে এই বিশেষ গুণা বড় গুণাগুলির পাশাপাশি বলা হয়েছে যদি কেউ সুদের কারবার করে আল্লাহ এবং রাসুল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন যদি সুদের কারবার করেন আপনি আল্লাহ এবং রাসুলকে চ্যালেঞ্জ করছেন যুদ্ধের জন্য मानवतार कल्याण निर्देश सन्तान पढ़ाओ अपर दिखे मुस्लिम देश गुल कमान जाए पुरस्कार घोषणा कर ড আব্দুল্লাহ জাহাঙ্গীর বিন ইউসুফ শেখ শাহিদুল্লাহ খান মদন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম